সে রতিন নবীর আলোচনার আমরা যে পর্যায়ে ছিলাম হিজরতের আগে তিনি কিছু ব্যক্তিকে কবিলা কেন্দ্রিক আওয়াজ দাওয়াতি কাজের প্রচার আমরা শুনেছি এরপরে ব্যক্তিগত পর্যায়ে অনেকে তিনি অ্যাপ্রোচ করেছেন পার্সোনালি ইন্ডিভিজুয়ালি দিনে দাওয়াত দিয়েছেন সেগুলো কিছু ঘটনা সিরাতে পাকে এসেছে তার মধ্যে দৈমাদ এবনে সা আলাবাহ নামে এক লোক দৈমাদ এবনে সা আলাবাহ তিনি ইয়ামান থেকে মক্কায় এসেছিলেন আর তিনি এই দেমাদ বা কিছু তদ্বির ঝাড়ফুকের কাজ করতেন ঝাঁড় ফুঁক করে না এই কাজ করতেন তখন তো আর কোরআন হাদিস নাই তেমাদ তিনি তাদের দেশীয় তরিকায় কিছু ঝাঁড়ফুঁক করে এগুলা করতেন তদ্বিরের কাজ করতেন তো তিনি মক্কায় এসেছেন আহ ওমরা করার জন্য তারা তখন ওই সমাজে আসতেন হজর সময়েও আসতেন তো তিনি এসে মক্কায় আবু জহাল সহ কিছু লোক আবু জাহাল সহ তারা যেখানে বসে কথাবার্তা বলে তারা তো ওখানে বসে থাকে সব সময়। কে আসলো কাকে মোহাম্মদ টার্গেট করেন উনি যেন সুবিধা না করতে পারেন আগে বা পরে ডিস্টার্ব করার কাজ ওই মাদ্রিসে আবু জাহাল আছে ওতপাবিনের রা বিয়া আছে উমাইবিনালাব আছে তখন দেমাদে তাদের সঙ্গে গিয়ে বসলেন আবু জাহাল বললো সাবধান হ্যাঁ এটা আমাদের সমাজের মধ্যে আমাদের সবচেয়ে বুদ্ধিমান লিডার জ্ঞানী পর্যায়ে যারা আছে এদেরকে সে বেকু বানানোর চেষ্টা করছে ও মিন্না। আমাদের এই ইতিপূর্বে বাপদাদারা যারা ইন্তেকাল করেছেন মরে গেছেন তারা সব গোমরা ছিলেন তারা সব মিসগাইডেড ছিলেন এগুলো করছে আবা আমাদের পূজা করি এগুলোর বিভিন্ন আইব এগুলা ব্যাপারে সে কুচ্ছা রটনা করছে এই আলোচনা আছে যারা বাইরে থেকে আসছেন বেমাত তারা শুনছেন উমাইয়া বলে আর কি পাগল আসলে মাজনুন আর আরবিতে জিন থেকে নেওয়া জেন যাকে ধরে তাকে বলে মাজনুন তো অনেক পাগলামি আছে তারা পাগল হয়ে যায় আমাদের সমাজে এদের অনেক কোনো কোনো কেসে এদের মেন্টাল আর কোনো মিল আছে আর কি সন্দেহ নাই তাকে জিনে পাওয়া ভূতে পেয়েছে খাঁটি বাংলায় সোদা বাংলায় তাকে ভূতে ধরেছে ভূতে পেয়েছে তো এই কথা শোনার পরে দেমাত বললে তো এই কথা যখন বললো উমাইয়া যে সে তাকে ভূত পেতনি পেয়েছে এই জন্য এই সমস্ত উল্টো কথা বলছে তো এটা আমার ভিতরে ঢুকলো যে আমি তো এই ব্যাপারে কিছু তদবির জানি জিনের তদবির ঝাড়ফুঁক করে করি তো আমি চিন্তা করলাম যে বেচারা একটু হেল্প করি না কেন আননি আল্লাহ আমি যদি তাকে সময় মতো মকামত পেয়ে যাই তাকে আমি দেখি কিছু ঝাঁড়ফুঁক করে আল্লাহ তাকে ভালো করে কিনা পরে খুঁজতে খুঁজতে ওনাকে পাওয়া গেল তো পাওয়ার পরে দেমাদ আল্লা বলছে ইয়া মুহদ ইনি আমি এই যে তোমাকে যে বাতাস লেগেছে তোমার গায়ে হ্যাঁ তোমাকে যে কিছু জিনভূতি কিছু ডিস্টার্ব করছে আমি কিন্তু এগুলোর ভালো তববির জানিহা ইয়া আল্লাহ মানসাহ আল্লাহ চাইলে আমার হাতে কিছু লোক ভালো হয়ে যায় তোমাকে আমার সার্ভিস কি প্রভাইড করবো তোমাকে আমি একটু রুকিয়া করে দেবো তখন নবী জবাব দেওয়ার জন্য বললেন ইন্মদাহ তিনি এটা শুনছেন আপনারা কোথায় শুনেন খোদ্েন তাই না অর্থ কি এই খোদবার মধ্যে এটা বলা হয় কি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য নাহমাদুহু তার প্রশংসাই আমরা করি ওনাস তার কাছে সাহায্য চাই তাকে কেউ গুমরা করতে পারেনা যাকে আল্লাহ কেউ হেদায়ত দিতে পারেনা ও আসাদু আল্লাহ আল্লাহ আমি সাক্ষী দে আল্লাহ ছাড়া এবং তার কোন শরিক নেই ও আন্না মু আর মোহাম্মদ হচ্ছেন তার বান্দা এবং তাঁর রাসুল আমি তিনি কিছু বলবেন একটু দম নিলেন আর এই সময় দমাদমা শাহ আলবা বলবেন বললো কি আয় আলাইয়ে কালিমাতে হা উলায় মোহাম্মদ তুমি কি পড়লা তখন আবার পড়ো তো দেখি এগুলো আবার পড়ো আবার পড়ো তিনি স্বামী তো কাউলাল কাহানা আমি তো যারা জাদুকর তারা যে মন্ত্র পড়ে এগুলোও শুনেছি ও কাউলা সাহারা কাহানা হলো গনক গণকদের। গণনার মন্ত্র ও কাউলা সাহারা জাদুকরদের জাদুর মন্ত্র শুনেছি ও কাউলা সহারা কবিদের কবিতার কথা শুনেছি কিন্তু ফামা কিন্তু তোমার কথার মতন এই কথা আমি জীবনেও শুনি নাই বালাক নাউল বাহার তোমার কথা এত পাওয়ারফুল আমার মনে তোমার কথা এত গভীর সমুদ্রের তলদেশে পর্যন্ত পৌঁছতে পারে তোমার এই কথা হাতে ইসলাম তোমার হাতটা দাও মোহাম্মদ আমি তোমার হাত ধরে বায়াত করি ফেলে ইসলামী ঢুকে যাই সে আরছিল ওনাকে ঠিক করতে আর উনি ঠিক করে দিলেন আল্লা রহমতে কে কাকে তাছির করলো এই দিলটার মধ্যে তৌফিক দিয়েছেন তাদের দিলে দিল দিন এভাবে পৌঁছে যেতে পারে কোনো কিছু আটকাতে পারে না এ যা আমরা দেখি কোনো কোনো সময় অনেক জাহের লোককে আল্লাহ তালা হৃদায় দিয়ে দিচ্ছেন এমন এক পরিবার যেখানে একেবারে মূর্খতা দিন নাই সেখানে একটা ছেলে একটা বাচ্চা দিনদার হয়ে যাচ্ছে হঠাৎ করে আল্লাহ দিচ্ছেন কবুল হয়ে যাচ্ছে নবী করিম সাল্লাম বললেন ওয়ালা কাউ মেক্যা যে তুমি এই বাইয়াত নিজের জন্য গ্রহণ করছে না শুধু তোমার কমের মধ্যে তুমি দায়িত্ব নিয়ে চলে যাচ্ছ তাদেরকে তুমি দিনের দিকে নিয়ে আনার জন্য আল্লা কৌমি আমার কবির দায়িত্ব নিলাম মাসা আল্লাহ তিনি দায়িত্ব পালন করার জন্য চলে গেলেন তাহলে এই দেমাদ আল্লাবা আলহামদুলিল্লাহ ইসলাম কবর করে ফেললেন এরপরে আরেকজন ব্যক্তি তোফাইল ইবিন আমার আদৌসি কবিরা দাওস তিনি ওই কবিরার একজন উনি মেইন লিডার ও তখন তো কবিরা সমাজ ছিল তাই না এরকম থানা জেলা উপজেলা এরকম তো ছিল না এরকম কবিলা ভিত্তিক সিস্টেম সমাজ ব্যবস্থা ছিল। তো কবিলার সর্দার ছিলেন তাও সেটা ইয়ামানেরই একটি কবিলা ওনারাও মক্কা এসেছেন তিনি মক্কা এসেছেন নবী করিম সাল্লাহ সালাম তায়েফ থেকে ফেরত এসে মক্কায় আসার কিছুদিনের মাথায় তিনি আসলেন ওমরা করতে এবং যেই তাই ওই কোরআসের লিডার অপেক্ষায় আসে কোন কোন জায়গা থেকে আসে বিশেষ করে প্রভাবশালী কেউ আসে কিনা কোন কবিলার লিডার আছে কিনা তাদেরকে পাহারা দেয় পট করে ফেলেন কিনা। তো তার থেকে কিছুদিন পরে এই তোফাইল আসলেন মক্কায় ফামশা ইলাহির জালমিন কয়েকজন তাকে দেখি তার কাছে চলে গেল যখনই কেউ আসে তাদের কাছে যায় এভাবে তারা গেল এবং নবী করিম আমাদের সমাজে একজন লোকের আবির্ভাব হয়েছে অমুক নামে সে কিন্তু আমাদের সমাজে বড় চেতনা সৃষ্টি করে তার থেকে সাবধানে থেক সর আমাদের কমের মধ্যে কোন দল সৃষ্টি করে দিয়েছে দুই দলে ভাগ করে দিয়েছে ও সত্যতা আমরারা কি সুন্দর শৃঙ্খলা শৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে তার কথা কি জানো শুনলেই জাদুর মতো কাজ করে সাবধান ইফারুরকুবাইনার রাজনা আবিহে বাপ বেটার মধ্যে পার্থক্য করে দেয় দেখা গেল যে বেটা ইসলাম কবর করে বাপ থেকে আলাদা হয়ে গেছে সাংঘাতিক জাদুর মত কাজ করে ও বাইন গেছে। তার কথা শুনে ও ইন্না নাকশা আলাই কে আলা কৌ মা দাখালা আলাই না আমাদের কিন্তু তোমার জন্য ভয় আছে তোমার কমের জন্য ভয় আছে ভাই এই জন্য তোমাকে আমরা রিকোয়েস্ট করছি আমার রাজে মসিবতে পড়েছি তার কথা শুনে জন্য আল্লাহ তোমার এই মুসিবতে না ফেলে ফেলা কথাই বলব না না তার কোনো কথাই শুনবানা সাবধান সাবধান তো ফল রাজি আল্লাহন বলেন তারা আমাকে একবার দুই না বলা কন্টিনিউ করতে থাকলো দেখলেই বলে আবার বলে আবার বলে যেই পায় সেই বলে হাত্তা আজ আল্লাহ আসমা উকাল তাদের সবার এই সাবধান করার কারণে আমি চিন্তা করছি কোন রকমেই তাহলে এই লোকের কাছেই যাওয়া যাবে না কোন কথা শোনাও যাবে না তার সঙ্গে কোনো কথা বলাও যাবে না আমি একদম খুব নিজেকে প্রার চিন্তায় আছি হাত তা হাসাও তুসি ওদুনি হিনা গাদাও তুই মাস্জিদে কুরসুফান আমি যখন মসজিদে যাবো তফ করতে মসজিদে হারামে ঢুকবো আমি কানের মধ্যে কিছু তুলা কানে ভালো করে ঢুকাই দিলাম আসে বেতারা কথা বলতে যেন আমার কানে তার কথাই না এত জাদুর মতো কাজ তো মুশকিল এখন ওয়ান আল্লাহ উরিদ আসমাহ কথা বলবো না কথা শুনবো তাহলে কিভাবে ইসলাম থেকে দূরে রাখার জন্য চেষ্টা ছিল তাদের তাই না আজকালও এরকম চেষ্টা আছে এই চেষ্টাটা কিরকম বলেন তো দেখি কে বলবেন মাসা মিডিয়া কি করে মিডিয়া সারাদিন ইসলামের গুন গান গায় না ইসলামের বিরুদ্ধে লাগে কোনো সময় কোন কোন জায়গাতে কোরআন হাদিস ইসলাম ধর্মের অবমাননা করে আবার কোন সময় বলে না ইসলাম তো খুব ভালো জিনিস কবে এই মুসলমান অমুক অমুক বড় বড় ইসলামী ব্যক্তিত্ব এরা সব খারাপ সাহস করে না ইসলামে আল্লাহ নবীকে যদি এরকম করে তারা ধ্যানজার মনে করতে পারে তাহলে আমাদের যমনায় ইসলামী ব্যক্তিত্ব আলেম ওলামা ইসলামী নেতৃত্ব এই জাতীয় কিছু এদের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা প্রচার করা ছড়িয়ে দেওয়া দুর্নাম করা তারা যা কিছু জীবনেও এগুলো করা এটা কি কোন অসম্ভব বিষয় তো আল্লাহ নবী সাল্লা যেখানে মুক্তি পান না এই সমস্ত অন্যায় অপপ্রচার থেকে তো এই জমানায় ইসলামের কাজ করবে আর তার বিরুদ্ধে কোনো অপপ্রচার হবে না এটা কি বাস্তবে চিন্তা করা যায় না। তারপরে তিনি বললেন আমি মসজিদে গেলাম কানে ভালো করে তুলা টোলা লাগিয়ে যেন খবর দেওয়ার কোনো কথা না ঢুকে আমি ঢুকেই দেখতে পেলাম যে ওই দাঁড়িয়ে নামাজ পড়ছেন আমি বুঝলাম না যে আমার কিছু ট্রেনে নিয়ে গেল্লাহ ইউসমি আনি বাউলি আল্লাহ চাইলেন আমার মনে হয় যে ওনার কিছু কথা আমাকে শুনতেই হবে আল্লাহর হুকুম হয়ে আছে মনে হলো আমি নিজেকে থামাইতে পারছি না তা আমি কাছে গেলাম আর উনি একটু একটু জোরে তেলাওয়াত করতেন কেউ যদি শুনতে চায় যেন শুনে পাই তেলা দাওয়াত আছে আলহামদুলিল্লাহ তারা তো আরব কোন তর্জমা করা লাগে তাপসির করা লাগে লাগে না আরবরা নিজের ভাষা বুঝে এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর কথা এত সুন্দর অর্থ। মে তু কালামান হাসানান আন যা শুনলাম খুবই সুন্দর কথা মনে হলো ফাকুল তুফি না শুক্লা উম্মি আমি নিজে নিজে মনে মনে নিজেকে ধিক্াম হারিয়ে ফেলুক যে আমি এত সুন্দর কথা মিস করতে পারি এত সুন্দর কাবি আমি তো একজন শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ এবং আমি কবি উনি নিজে বড় কবি সাহিত্যিক আমার কাছে কোন কথাটা কোন সাহিত্য কোন কথা ভালো কোন কথা খারাপ এটা তো আমি তমিজ করতে পারি এর পার্থক্য তো আমি করতে পারি আমি কেন তাদের অপপ্রচার কানে তুলো লাগিয়ে না শোনার সিদ্ধান্ত নিয়েছি আমি শুনে বলবো যে আমি খারাপ শুনলাম নাকি ভালো শুনলাম না শোনার আগেই কেন ডিসিশন নিয়ে বসে আছি আমি নিজেকে তিরস্কার তিরস্কার করা শুরু করে দিলাম আমি কেন তার কথা শুনবো না আমি আমি কেন নেবো আমি ছেড়ে দেবো ফেলে দেব তারপরে আমি ইন্তজার করলাম যে এইখানে আর বেশি কথা আমি যোগ দিলাম না কেন ওরা তো ওখানে ও আছে তা আমি একটু শুনে অবজার্ভ করে আমি সরে গেলাম অপেক্ষা থাকলাম যে উনি কখন নামাজ শেষ করে ওনার ঘরে যান সেটার অপেক্ষা আছে যখন সে কোন ঘরের দিকে চলে গেলেন আমি রাস্তা ঘুরে একটু ওনাকে পেছনে পেছনে অনুসরণ করা শুরু করে দিলাম ওনার ঘরে নক করে ঢুকলাম তিনি ওয়েলকাম করলেন বললাম ইয়া মোহাম্মদ আমাকে তোমার কাউমের লোকেরা যা বললো তোমার ব্যাপারে এই এই এই সব কথা বললো যে আপনি এরকম করেন ওরকম করেন সব আপনি এই দেশ কোন দল লাগিয়ে দিয়েছেন তাদের সমাজের সমস্ত গুচ্ছ করছেন তাদের নেতৃবৃন্দের তাদের মহবগুলোর ইত্যাদি ইত্যাদি এবং তারা আমাকে এমন ভাবে বলতে থাকলো যে আমি ভয় পেয়ে গেছি যে আপনার কথা শুনলে আমি কোন অভিশাপে পড়ে যাই কোন জাদুর টানের মধ্যে পড়ে যাই এই জন্য কানের মধ্যে তুলা দিয়ে এসেছিলাম কতগুলো যাতে কথা না শুনি কিন্তু আমার মনে হলো আমার আল্লাহ চেয়েছেন আমি আপনার কথা যেন শুনি তাই আল্লাহ আমার দিল খুলে দিলেন তো আমি শুনলাম যতটুকুন আপনার কথা খুবই সুন্দর কথা আপনি যখন নামাজে পড়ছিলেন তো আপনি আমাকে আরে যা আলহিয়া আমরাক আপনার বিষয়টা কি আমাকে একটু প্রেজেন্ট করেন কি বিষয় আপনার ইসলামের সুন্দর ছোট্ট আমাকে মানে উপস্থাপনা করেন ইসলাম ও তাল আলাইল কোরআন আর আমাকে একটু তেলাওয়াত করে শুনালেন কোরআন আরবদের কাছে সুবিধা ছিল কোরআন তেলাওয়াত করলে শুধু দাওয়াতি কাজ হয়ে যায় আমি যখন শুনলাম কথা আর কখনো শুনিনি এত ভালো কথা কোথাও পাইনি তার হক আমি সঙ্গে সঙ্গে ইসাম কবুল করে ফেললাম হকের সাহাদা দিয়ে ফেললাম কালিমাতুর সাহাদা পড়ে ফেললাম আর বললাম এই ঘটনা তিনি পরে সাহাবিদেরকে শুনিয়েছেন আরকি জানেন আমি আমার সমাজে একজন গণ্যমান্য ব্যক্তিত্ব আমার কথা আমার কমি লোকেরা শুনে আমি তাদের কাছেই যাচ্ছি ওমরা শেষ করে এবং তাদেরকে আমি এই ইসলামের দাওয়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ফাজ আলী আয়াতন ফিমা আপনি মেহরবানি করে একটু দোয়া করেন আমি সেখানে তাদেরকে দাওয়াত দিলে তারা যেন এমন একটা নমুনা চিহ্ন দেখতে পায় কোন একটা আলামত দেখতে পায় যার কারণে তাদের কাছে হক প্রস্ফুটিত হয়ে উঠে হক উদ্ভাসিত হয়ে উঠে এমন কোন নমুনা আলামত যেন আল্লাহ আমাকে দেখান তাদেরকে দেখান যে আমি হক নিয়ে এসেছি তারা বুঝতে পারে এইরকম একটি দোয়া আপনি আল্লাহর কাছে করে দেন নবী করিম সাল্লা সঙ্গে সঙ্গে দোয়া করে দিলেন আল্লাহ আল্লাহ সেখানে দাওয়াত দিতে গেলে তাকে হকের একটা নিদর্শনের চিহ্ন দেখিয়ে দেন তার কৌম তিনি চলে আসলেন ওনার কৌমের কাছে মিয়া তিনি বলেন যে আমার গ্রামে ঢুকার আগে কিন্তু বেছানি আতিন গ্রামে ঢুকার আগে ছোট একটা টিলার মতো ছিল উঁচু জাগার মত ছিল সেখানে কেউ আসলে বাইরের থেকে গ্রামের লোকেরা দেখতে পায় যে একজন আগন্তক আসছে আমি সেখানে পৌঁছার সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে একটা নূরের বাতি জ্বলে উঠল তো এত বাতিটা পাওয়ারফুল নূর আমি আল্লাহর কাছে দোয়া আমি শঙ্কিত হয়ে গেলাম দোয়া কর্লাহ মাথি রাই রেওয়াজি আল্লাহ এটার আমার চেহারা দিকে যেন নোটা এরকম ফেস না করে চোখ ডালিয়ে ফেলবে চোখের মধ্যে এটার পাওয়ারের কারণে তাহলে আমি দাওয়া দিতে গেলে বলবে ও তুমি কি জিনিস নিয়ে আসা ওটা তোমাকে হিট করে তোমার জাদু টাদু তোমাকে নিজেকে ক্ষতি করে দিয়েছে এরকম যেন আবার মনে না করে আল্লাহ আমি সঙ্গে সঙ্গে দোয়া করে ফেললাম তখন নূর আমার চেহারা থেকে সরে গেল এবং আমার হাতে যে চাবুক ছিল উঁচ চালানোর জন্য চাবুকের মাথা দিকে টার্গেট করে নূরটা থাকলো এরকম করে ওনার চেহারা বরাবর ছিল এখন সরে গিয়ে চাবুকের মাথায় এমন করে থাকলো নূর নূরের বাতির মতো জ্বলছে তো যারা এটা দেখলো এবং এমনিতেই আমি দৌড়ে আসলো তারা দেখতে পেলো যে একটা কিন্দিমনির মধ্যে থাকা বাতির মতো যেভাবে হারিকেন হ্যারিকেন তো খুব দুর্বল আলো আর মজবুত আলো হ্যাঁ আছে না আমাদের দেশে একসময় ছিল এরকম আমার আমার চাবুকের মাথার কাছে এই ব্যাপার করে ওটা আছে আর আমি তখন আস্তে আস্তে করি উঁচু টিলার থেকে নেমে যাচ্ছি এবং তাদের সবার সঙ্গে আমি তখন নামলাম তারপরে সবাই এগিয়ে আসলো ওয়াকানা শাহ খান কাবি হাত হাতি আবি আমার আব্বাও এগিয়ে আসছেন খবর ছড়িয়ে গেছে তিনিও বুড়ো মানুষ এগিয়ে আসছেন কি ব্যাপার আমার ছেলে কি নূরের বাতি নিয়ে আসছে আমার বাবা ছিলেন বেশ তখন বয়স্ক হয়ে গেছেন আব্বাকে আমি যখন এগিয়ে আসছেন আব্বাকে কারণ আমি তো এখন আর আপনার মতো না কি ব্যাপার যে লেমাইয়া বুনাইয়া কি হলো তুমি আমার আগের ছেলের মতো আর না বলে আমি তো আপনার আগের মতো না কারণ কি আমি তো আমি আপনি এখন কাফের রয়ে গেছেন তখন বাবা খুব ভালো মনে বলেন আই বুনাই ইফা ও দিনুক আরে তোমার দিন তো আমার দিন হয়ে যাবে অসুবিধা কি তুমি ভালো গেছে বলে বা আমি দেরি করবো নাকি আমি বললাম গোসল করে না গে বাবা কাপড়ে করে ফেলেন পাক কাপড় তারপরে তিনি গোসল করে আসলে কাপড় পরলেন এরপরে তিনি কাপড় চেঞ্জ করে আসলেন আমি তার কাছে ইসলামের প্রেজেন্টেশন দিলাম ইসলাম কি জিনিস বুঝানোর চেষ্টা করলাম আহ আলহামদুলিল্লাহ তিনি ইসলাম কবুল করে ফেললেন এরপরে ঘরে ভেতরে আমার স্ত্রীর কাছে আসতে সাবধান কি ব্যাপার মতো নাই কি হয়েছে তোমার আমি তো ইসলাম কবুল করে ফেলছি কবুল করে ফেলেছি আমি তো মুসলিম তুমি তো কা এখন তার আমাদের আগের মতো এরকম সম্পর্ক থাকবে না এখন আমরা দুই দিনের বাসিন্দা হয়ে গেছি আমার একদিন তোমার আরেক দিন লাকুম দিন দিন এখন কি করা যায় কলমা ইমি আমার মা বাবা আপনার ক্ষেত মাথে দান করবান হয়ে যায় কি হয়েছে আপনি আমাকে দূরে সরিয়ে দিচ্ছেন কেন তখন বলল যে ওকে এই কথা শোনার পরে যখন বললো আমি ইসলাম কবুল করেছি তিনি বললেন স্ত্রী ভালো বলেন বললেন দিনুকা আপনার দিন আমি কেন গ্রহণ করবো না ভালো দিন হলে আমি রেডি একই কথা গোচর কর ভালো কাহর পরে আসো তারপরে তিনি ইসলাম কবুল করলেন দিনের কথা শুনলেন এইভাবে পারিবারিক হয়ে গেল তারপরে তিনি এবার চিন্তা করলেন গোটা কবির দিবেন তিনি ইসলাম কবুল করছে না সারাটা পজিটিভ হচ্ছে না তো আমি আবার কিছুদিন পরে একটু ফেরাপ হয়ে গেলাম যে আগ্রহ ইমোশন আবেগ নিয়ে এসেছিলাম সেটা তো পাচ্ছি না আমি আবার মক্কা চলে গেলাম নবী করিম পজিটিভ না। তারা আমার দাওয়া সাড়া দিচ্ছে না দাওয়াত কবুল করতে রাজি হচ্ছে না কি করি ফাজ আলাইহা এখন তাদের ব্যাপারে আল্লাহর কাছে কিছু দোয়া করেন যদি দোয়া আলাইহা বলে তাহলে কিন্তু দোয়া এগেইনস্ট হয়ে যায় বদয়া হয়ে যায় আর দোয়া লাহা বললে পজিটিভ হয় আলাইহা বললে নেগেটিভ হয় বদয়া হয়ে যায় আর বললে দোয়া হয়ে পজিটিভ হয়ে যায় তিনি একটু বিরক্ত হয়ে গেছেন কষ্ট নিয়ে আসছেন যে বদয়া করে এদেরকে দেন কিছু শাস্তি পাক দেখি শাস্তি বা ঠিক হয় কিনা আমি এত করি বুঝলাম দিন কবুল করে না কথা শুনে নবী করিম সাল্লা কেবলামুখী হয়ে গেলেন আর হাত উঠালেন দোয়া করার জন্য এখন আশেপাশে কিছু মুসলিম ছিলেন তারা বলা শুরু করে দিন হালাকু খাইছে বেতারা তো দোয়া আলাইহা বলেছে মানে বদ দোয়ার কথা বলছেন নবী করিম সাল্লাহাম হাত তুলেছেন এখন যদি হয় ওই লাইনে দোয়া করেন মানে সেই লাইনে দোয়া কোন দোয়া বদ দোয়া তাহলে যে সব হালাক হয়ে যাবে তারা আশঙ্কায় পড়ে গেল এইগুলা এবার আজকে হালাক হয়ে যাবে কিন্তু রসুলাম বললেন কি দোয়া করলেন আল্লাহ মহাদি দাউসানোয়া করলেন তাদের পক্ষে দোয়া করলেন বিপক্ষে না বধ করলেন না তো ফলটা দিয়া লু বলেন তিনি আমাকে বললেন রসুলাম আমাকে বললেন তার অর্থ কি উনি ট্যার পেলেন যে দাও তোলা দাওসি রাজুয়ালু একটু খেপে গেছেন তাদের ব্যাপারে অভিযোগ নিয়ে আসেন। তিনি পজিটিভ না তিনি একটু মানে রাগ হয়ে গেছেন তাদের ব্যাপারে তাই না দায়ী ইলাল্লা রাগ হয়ে গেলে কি সুবিধা হবে তিনি বুঝালেন যে না তুমি রাগ হতে পারবা না তুমি তাদের এই কিছু উল্টা পাল্টা দেখলেও সহ্য করতে হবে এবং তাদেরকে পজিটিভ কথা পোলাইট অ্যাপ্রোচ নিয়ে তুমি দাওয়াতি কাজ করো দায়ী ইলাল্লাহ একবার দুইবার কথা শুনো না এখন রাগ হয়ে চেল্লা চিল্লি করলে এইটা দায়ী ইলালার কাজ হতে পারে না তাতে দিনের কাজ কি সহজ কাজ খালি জালামাই বক্তিতে দিয়ে মন একদম জ্বালায় ফেললে কাজ হবে নাকি আল্লাহ তালার কাছে দিনের কাজ করার জন্য অনেক সবর লাগবে উল্টা পাল্টা পশ্ন করবে সেখানে যেন দায়ীদেরকে আল্লাহ তালা সবর দান করেন এই নাসিয়াত করে দিলেন তিনি তোফা আল্লাহ দিয়ালু বলেন সরাই যা চিলহীন আমি চলে আসলাম আবার ফেরত এবং তাদেরকে আমি দাওয়াত দিতে থাকলাম দাওয়া দেওয়ার কাজ করে যাচ্ছি আস্তে আস্তে কবুল করছে কিছু কিছু হতে হতে ইতিমধ্যে এই মাত্র দুই তিন বছরের মাথায় কিন্তু নবী করিম সাল্লাহ হিজরত করে ফেলবেন উনি এমানে দাওয়াতি কাজ করতেছেন আর এ ফাঁকে দিয়েই হিজরতের হুকুম হয়ে গেছে নবী করিম সাল্লাহাম মক্কা চলে গেছে মদিনা চলে গেছেন। তারপরে বদর ঘটেছে কহত ঘটেছে খন্দক ঘটে গেছে বদর খন্দক ঘটতে কয়েক বছর লেগেছে প্রায় চার পাঁচ বছর এই এতক্ষণ তার আগে হিজরতার আগে আরো দুই এক বছর দুই তিন বছর এই পুরো সাত আট বছর তিনি তার কবিরার মধ্যে দাওয়াতি কাজে লিপ্ত আছেন ব্যস্ত আছেন নসিহত অনুযায়ী কাজ করছেন আর আসেন নাই ওনার কাছে কমপ্লেন নিয়ে তারপরে খন্দক যুদ্ধের পরে তিনি বলেন যে আমি খন্দক যুদ্ধের পরে মদিনায় আমার কমের প্রচুর লোক ইসলাম কবুল করলো তাদেরকে নিয়ে মদিনায় চলে গেল দেখি যে তিনি তখন খাইবারে গিয়েছেন খাইবার যুদ্ধের ওই ময়দানে এরপরে দাউস কবিলার সত্তর থেকে আশি ঘরের লোকজনকে নিয়ে নবী করিম সাল্লাহাম দেখা করতে গিয়েছি মোদিনায় গিয়ে শুনি যে তিনি খাইবারে আসেন খাইবারে পৌঁছে গেছি অতপর তিনি এই লোকগুলাকে নবী করিম দেখে হয়ে গেলেন আল্লাহ কবুল করেছেন এবং সেই সত্তর আশি ঘরের লোকদের মধ্যে তিনি হচ্ছেন আবু হরাই রাজু আল্লাহ যাকে বলা হয় রা ইসলাম ইসলামের বর্ণনাকারী অর্থাৎ ইসলামের হাদিসের নবী করিম সাল্লা সাল্লাম হাদিসের সবচেয়ে বেশি বর্ণনা কে করেছেন আবুহাদ কাহিনী একটু আমরা যদি শেষ পর্যন্ত যে তিনি আসলেন যে এসে কমের লোকেরা অনেকে ফেরত চলে গেছে কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি নবী করিম ইসাল্লামকে মিস করেছেন বহুদিন দাওয়াতে কাজ করতে গিয়ে তিনি আর যাবেন না তিনি মোদিনায় সেটেল হয়ে গেলেন হিজরত করে ফেললেন নবী করিম সাল্লা ইন্তকাল হয়ে গেল তারপরে কয়েক বছর উনি ওনাকে পেলেন এরপরে যখন নবী করিমসালসাম ওফাত হয়ে গেল ইন্তকাল হয়ে গেল এরপরে ইয়ামাবার লোকেরা ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো মোরতাদ হয়ে গেল সেখানে মদিনা থেকে অনেক সাহাবিরা এসেছিলেন যে হাত করতে তাই না তার মধ্যে তিনি যোগ দিলেন এই তোফাইল আদাউসিরাজ্লাহ আনহু এবং সেখানে গিয়ে তিনি শহীদ হয়ে গেলেন আবং তিনি শহীদ হওয়ার আগে স্বপ্নে তিনি দেখলেন ওই যুদ্ধের মধ্যে ওইখানে তিনিলেন দেখে সকালে বললেন তার সঙ্গী সাথে তারা ছিলেন আমি একটা স্বপ্ন দেখলাম আজকে রাত্রে তোমরা কি এটা তাবির করবে ব্যাখ্যা করবে কেউ কি দেখেছ দেখেছি আমার রা আসি হৌলের টা যে আমার মাথা শেভ হয়ে গেছে মাথা সেব করা হয়ে গেছে মাথা মুন্ডন করা হয়েছে আর আমার মুখ থেকে একটি পাখি বেরিয়ে এসেছে পাখি মুখ থেকে বেরিয়ে আসলো আর আমি দেখতে পাচ্ছি যে ওয়ানহাতনি একটি মহিলা আমার সামনে উপস্থিত এবং সেই মহিলাটি তার গোপন অঙ্গ দিয়ে আমাকে ঢুকিয়ে ফেললো ইন করে ফেললো এই মানুষটা মহিলার লজ্জাস্থান দিয়ে তিনি যে আমি তার ভিতরে ঢুকে গেলাম হাসি দেখতে পাচ্ছি আমার ছেলে আমাকে আছি হবে আন্নি অতবার দেখলাম যে আমার ছেলেটাকে কেউ আটক করে ফেলেছে সে আর আমার কাছে আসতে পারল না যারা সাহাবিরা শুনলেন ওনার স্বপ্ন ওনারা বললেন ভালোই দেখেছ স্বপ্ন দেখলে কি বলতে হয় ভালোই দেখেছি আর ব্যাখ্যা বললো না কিন্তু আমার কাছে এটা ব্যাখ্যা আছে কি ব্যাখ্যা আছে তোমার কাছে আম্মা হালপুর ফাকাত ফাঁকাত আমার ব্যাখ্যা হচ্ছে আমার মনে আলাদে ব্যাখ্যা দিয়েছেন আমার মাথা সেব হওয়া মুন্ডন হওয়া মানি যে আমার সাহাদাত হয়ে যাবে আমার কাটা হয়ে যাবে আমার মাথা শের থেকে মানে কতল করা হবে আমাকে আমি আমার সাহাদাত হয়ে যাবে আমি বুঝতে পারছি ও আমার তয় রুলেদি খারা যা মিনফামি ফ আমার মুখ যে পাখি বেরিয়ে গেছে এটা আসলে আমার রুহ ও আমল মার আতুল্লা ফার যে মহিলা দেখিছি তার লজ্জাস্থান করে আমাকে ঢুকানো হবে ও আমা তলব ইয়া হাফসু আর এই যে আমার পেছনে পেছনে আমাকে ফলো করছে আমার ছেলে আমাকে তালাশ করছে অতপর তাকে আটক করা হয়ে গেছে আমার কাছে মনে হয় সে আমার মতে ওই পথেই চলবে সংগ্রাম করবে যে পথে আমি চলেছি এবং আমার উপরে যা এসেছে তার জন্য তাই হবে সে একদিন শহীদ হয়ে যাবে কোন এক জায়গায় ঠিকই হল ওনার ব্যাখ্যায় উনি এামামার যুদ্ধে তিনি শহীদ হলেন সাহাবি তফায় আর ওনার ছেলে ওই যুদ্ধে শহীদ হয় নাই ছেলে যুদ্ধ হয়েছে পরবর্তী পর্যায়ে যুদ্ধে খেলাপাতের সময়ে তখন আর ব্যাখ্যা পরিপূর্ণ ভাবে কার্যকরী হয়েছে স্বপ্ন বাস্তবায়ন হয়েছে নবী করিম সালাম সঙ্গে ওনার অনেক সম্পর্ক হয়েছে আমরা এক পর্যায়ে সাহাবিদের জীবন নিয়ে যখন আলোচনা হবে ইনশাল্লাহ সিরাতে পরে আমরা যদি আশা করছি ইনশাল্লাহ তহিক দিলে সেখানে আমরা বিস্তারিত আলোচনা শুনতে পাবো এরপরে আমরা দেখতে পাচ্ছি ইয়াস এবন নামে এক লোক আমরা আজানরা আগে একটু কয়েক মিনিট সময় নিয়ে নেই শুনেছিলাম তিনি ছিল ইয়াসে ইয়াসেফ শহর থেকে ওই শহরের বনি আব্দুল আসাল ওই এলাকার তিনি একজন ইয়াং টিন এইজার গোলাম হিসাবে মক্কায় এসেছিলেন আল আউস আউস অন্তর্ভুক্ত হয়ে যারা কবিলা সঙ্গে চুক্তি করতে এসেছিলেন কারণ কি মদিনায় আওস এবং যুদ্ধ হচ্ছে এখন ওই যুদ্ধের কিছুদিন পরে পরে একবার যুদ্ধ হয় এখন তারা চিন্তা করলো কোরাইজ বংশের সাপোর্ট নেওয়ার জন্য তাদের অ্যালায়েন্স মিত্রশক্তি শক্তি হিসাবে জোগাড় করার জন্য তাদের সাপোর্ট হবে যুদ্ধের মধ্যে খাজরাজকে পরাজিত করতে তারা আওস কবির লোকেরা এসেছিলেন আলাপ আলোচনা করতে চুক্তি করতে এবং তিনি সেই দলের অন্তর্ভুক্ত ছিলেন ইয়াং মানুষ কিন্তু অনেক বুদ্ধি জ্ঞান তাকে নিয়ে আসা হয়েছে এবং এটা হলো হারবে বুস এর আগে এই যে বিরাট যুদ্ধ হয় আওয়াস এবং খাজরাজের মধ্যে নবী করিম সাল্লা সাল্লাহ মোদিনা পৌঁছার কিছুদিন আগে হিজরতের আগে এই ঘটনা হয় একটা বিরাট রক্তক হয়ে যুদ্ধ হয় ওই যুদ্ধের আগে তারা এসেছিল এবং সেখানে তারা কথাবার্তা বললো এবং সে তাদেরকে খুব ওয়েলকাম করলো মদিনার গেস্ট হিসাবে এবং করলো যে খাজার সঙ্গে যুদ্ধে আমরা আপনাদের সাহায্য চাই এরকম আলাপ আলোচনা চলছে নবী করিম সালাম কাছেন কখন তাদের সঙ্গে দেখা করবে তখন তিনি এক সুযোগে তাদের সঙ্গে একটি নিরিবিলিপে পাওয়ার ব্যবস্থা করে রাত্রেবেলা দেখা করতে গেলেন গিয়ে বললেন কি এর চেয়ে ভালো কোন জিনিস তোমার কাছে আছে তখন তিনি পরিচয় দিলেন যে আমি আল্লাহ রসুন আল্লাহ পাঠিয়েছেন আমাকে একমাত্র আল্লাহরে বাদত করতে শরীর না করতে আল্লাহ আমার কাছে কিতাব নাজির করেছেন তিনি ইসলামের সুন্দর একটা প্রেজেন্টেশন দিলেন সুন্দর উপস্থাপনা করলেন কোরআন তেলাওয়াত করে শোনালেন তখন ইয়াসে যিনি যুবক বা আছেন। তিনি এটা খুব নোটিস করলেন ওনার কথাগুলো এবং তো তিনি বললেন তার কৌমকে ইয়া কৌম হা আল্লাহ খাই তুমলাহু এটা তো জিনিস পাওয়া গেল যে উদ্দেশ্যে আছে তার অনেক দামি জিনিস আজকে আমরা সাংঘাতিক ওইখানে এই কমের মধ্যে দুষ্ট প্রকৃতির একটা ছিল তাকে বলা তার লক হচ্ছে আবুল হাইসার তার নাম হচ্ছে আনাসিবুল সে এক মুষ্ঠি বালি হাতের মধ্যে নিল নিয়ে চেহারা দিকে ছুঁড়ে মাল আর বললো দা তুমি পেশ করে বসেছো ফালা আমি হা দা আমরা তো অন্য উদ্দেশ্যে আসছি তার কাছে গিয়ে ইসলামে অর্জুন আসছি নাকি আল্লাহমিন আমাদের দুশনের বিরুদ্ধে কোরআশের সাহায্য নিতে এসেছে আদাওয়াত এখন তোমার বুদ্ধি অনুযায়ী আমাদের খাজ রাজবংশের দুশ্মনী আছে এখন সাথে করে কোরাইদের দুশ্মনী নিয়ে যাব নাকি অ্যাড করব ডবর দুশ্মনী নিতে আসছি নাকি মক্কায় আমাদের দুশ্মন বাড়াইতে আসছি তাকে দুশ্মনের বিরুদ্ধে এ আর ছোট মানুষ বা কি করবে না চুপ করে থাকলেন এত বড় মুরব্বীদের সামনে আর কদ্দূর কথা বলা যায় সুবিধা করতে পারলেন না বেশি তো নবিকারি ইমসা্লাম তাদের এই অবস্থা দেখে তিনি আর বেশি অগ্রসর হলেন না তিনি চলে আসলেন তার আফসার আফশ্বাস পর্যায়ে ফেরত গেল আর এর কিছুদিন মাথায় আওস আবল খাজরাজের মধ্যে যুদ্ধ বেঁধে গেল যেটা হচ্ছে ঐতিহাসিক যুদ্ধের বর্ণনা একটু পরে আসছে অতপর এই যুদ্ধের মধ্যেই ইয়াসিবিনের ইন্তিকাল হয়ে গেল তিনি আক্রমণের শিকার হয়ে মারা গেলেন কিন্তু উনি যখন আহত অবস্থায় ছটফট করছেন তাকবির করছিলেন আলহামদুল্লাহ পড়ছিলেন সোহান আল্লাহ পড়ছিলেন এই পরবর্তী পর্যায়ে মদিনায় আসার পরে তো আওয়াসের লোকেরা সবাই সংকবিল করে ফেলেছে তারা পরে বললো ও আমাদের এই ইয়ং ছেলেটা সে তো তাহলে এখন এই বুফ এই বুয়াশের যে যুদ্ধ হয় আওয়াসের মধ্যে এই যুদ্ধের একটা ইম্প্যাক্ট ছিল মোদিনার লোকদের ইসলাম কবুল করা এই জন্য সিরতে পাকের মধ্যে যারা লেখালেখি করেছেন তারা এই প্রসঙ্গটা নিয়ে এসেছেন মনে হয় যেন আল্লাহর রসুলকে মদিনায় আসার জন্য উপযুক্ত করতেই এই যুদ্ধ সংগঠিত হয় মদিনায় আল্লাহর হুকুমে কারণ যুদ্ধ তাদেরকে বাধ্য করে কোনো একটা জায়গায় শান্তি পাওয়ার জন্য খুঁজতে থাকা নবী করিম সালামের মধ্যে তিনি আল্লাহ নবী মদিনা আসার কারণে এবং মদিনা তার আগে মক্কা থেকে তিনি তাদের সঙ্গে প্রতিনিধি দেখা সাক্ষাৎ হয়েছে এই মেসেজটা কবুল করার জন্য একটা ক্ষেত্র তৈরি হয়েছিল বু যুদ্ধ নাম করা যুদ্ধ ছিল আরবদের ওই যুদ্ধ ওই জায়গার নাম ছিল বুয়াস বুয়াশ এলাকায় যুদ্ধটা হয় এই জন্য বুয়াসের নামে নাম দেওয়া হয়েছে যেমন আমাদের দেশে একটা ইতিহাস পড়েছে পানিপথের যুদ্ধ মনে আসে কিনা পানিপথের যুদ্ধ এরকম একটা বুয়াসের যুদ্ধ আর কি তো সেখানে আওস খাদ মধ্যে হয় এবং সেখানে তাদের অনেক লোক মারা যায় কি আউস কবিলা যে লিডার ছিলেন তার নাম ছিল হোদাইর তিনি ছিলেন ওসাই হোদাইরের পিতা যে পরে ইসলাম কবুল করেছেন এবং ওই কবিলের সর্দার হয়েছিলেন তার বাবা হোদাই ছিলেন লিডার তিনি সেখানে মারা যান। যুদ্ধের মধ্যে তাকে তিনি মারা যান আর খাজরাজের কবিলার লিডার ছিলেন আমর ইবন মান আল বায়ি তিনিও মারা যান আর সেদিন ওই যুদ্ধের প্রথম দিনে সেখানে আহ খাজরাজ কবিলার বিজয় হয় এবং আউস পরাজিত হয় অতঃপর হোদায়ের মারা যাওয়ার আগের ঘটনা হোদাইয়ের পরবর্তী পর্যায়ে তাদের তার কবিলাকে আবার সুসংগঠিত করেন করে আবার যখন তারা পাল্টা অ্যাটাক করেন তখন আওস কবিলার বিজয় হয় এবং খাজরাজ কবিলা পরাজিত হয় এবং সেই যুদ্ধে হোদাইয়ের যিনি আউস ছিলেন তিনি আহত হন এবং আহত হওয়ার পরে তিনি মৃত্যুবরণ করেন এবং এই ঘটনা ঘটে কোন রেওয়ায়তের মতে হিজরতের পাঁচ বছর আগে কোনো কোন রেওয়ায়েতে হিজরতের পাঁচ বছর আগে এবং তাদের অনেক বড় বড় লোকেরা সেখানে মারা যায় এবং মোদিনা শোকের আতঙ্ক ঘটে এবং এই যে উভয় পক্ষের প্রচুর লোক মারা গেল এবং নিজেরা রক্তকে সংঘর্ষে লিপ্ত হলো কেউ তাদেরকে থামানোর নাই বারে এই যুদ্ধ বাধে তারা মুক্তির উপায় খুঁজছিল তাদের মধ্যে শান্তি স্থাপন করে দেবে এরকমই একটা মদিনার মাটি যেন এরকম একটা অপেক্ষায় ছিল আর এটাই নবী করিম সাল্লা সাল মোদিনার মাটিকে উর্বর করে রাখে তারপরে এখন আস্তে আস্তে এই মদিনার দিকে ইসলাম কবুল হওয়ার কাজ শুরু হয় কিভাবে হিজরতের আগে নবী করিম সাল আলাম বিভিন্ন কবুলায় যখন দাওয়াত দিলেন ইত্যাদি কিন্তু তিনি তেমন কামিয়াব হলেন না এভাবে করতে করতে প্রায় হিজরতের এগারোতম বৎসর নবুয়তের এগারোতম বৎসর আসলো তিনি মক্কায় কত বছর ছিলেন ১৩ বছর এগারোতম বৎসরে আমরা এখন আসি নবী কারিম সালাম বিভিন্ন তরিকায় ব্যক্তিগত ভাবে কবিলাগত ভাবে দাওয়া দিচ্ছেন কিন্তু তেমন বেশি সাড়া পাচ্ছেন না কিছু কিছু হচ্ছে মৌসুম মৌসুমে তিনি বিভিন্ন সময় অপেক্ষা করতেন প্রত্যেক বছর দাওয়া দেওয়ার জন্য এবারে তিনি টার্গেট নিলেন যে তিনি এই এগারোতম বছরে যারা হজে আসবে তাদেরকে টার্গেট করবেন খাজরাজারে বেশ কিছু লোক আসলো তাদের মধ্যে থেকে কয়েকজনকে এক জায়গায় তিনি পেলেন জিজ্ঞাসা করলেন তিনি তাদের সঙ্গে দেখা করতে রাতের অন্ধকারে মান আনতুম আপনারা কে থেকে এসেছেন তারা বলেন না আমরা ইয়াসরেব মদিনার এ খরাজ কবির লোক আমিন মাল ইয়াহুদ আপনাদের সঙ্গে কি ইহুদীদের একটা প্যাক্ট আছে চুক্তি আছে জেহা চুক্তি আছে থেকে এখন তারা ইহুদদের সঙ্গে তাদের উঠো পড়া ছিল এবং তারা মাঝে মধ্যে ওদেরকে বলতো যে দেখো কোনো কোনো সময় ইহুদের সঙ্গে তাদের ঝগড়া লাগতো ইহুদের ওখানে আউটসাইড থেকে আসা আর তারা মদিনার ইন্ডিজিনাস পিপল মাঝে মধ্যে তাদেরকে তারা ইয়ে কর তারা বলতে টাইম কিন্তু হয়ে গেছে কাদ আব্লা জামায়ান ওনা টাইম একদম কাঁচিয়ে এসেছে নাতু ফানুমা আহু কাতলা আরম ওই নবী যেই দুনিয়াতে আসবে আমরা কিন্তু তোমাদের উপরে আমাদের বিজয় অর্জিত হবে তো তখন তারা চিন্তা ওই কথা তাদের মনে আছে নবীর কথা বলছিল ইহুদিরা উনি কি সেই নবী নাকি তারা চিন্তা করছে ওনার কথা শুনে নবী করিম সাল্লাম যখন তাও দিলেন তখন তারা নিজের কথা পা বললো তাহল দেখা যায়নি আমরা তো পেয়ে গেছি ফেলে তা কন্যা মিলাই ওরা যেন তোমাদের আগে কবুল না করে আমরা তাদের আগে কবুল করে ফেলি তখন তিনি তারা কবুল করে ফেললেন এবং তারা এই কয়জন চলে গেলেন আবার মোদিনায় এবং তারা গিয়ে বললেন যারা যুদ্ধে এভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাদের কাছে তারা এই দিনকে আল্লাহ পেজেন্ট করে বলেন যে এই নবীকে যদি আমরা পেয়ে যাই আশা করা যায় আলহামদুলিল্লাহ যে আমরা এই রক্ত খরণ থেকে বেঁচে যাব এবং আল্লাহ তালা আমাদেরকে একটা সম্মানের আসনে নিয়ে যাবেন দুনিয়াতেও এবং আখেরাতেও আল্লাহর কাছে আমরা সম্মানিত হব এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং তারা তাদের এলাকায় খাজরাত কবির আলাপ আলোচনা শুরু করে দিলেন এরপরে তারা যখন ঘরে আসলেন তাদের ওখানে এসে তারা ওখান থেকে কিছু সাজেশন নিয়ে এসেছেন কবুল করে ফেলেছে মোদিনে গিয়ে কি করব। তিনি বলে একটা বান সেখানে গিয়ে তোমরা কোরআন শিখো নামাজ শিখো আমল করো টেম্পোর একটা মসজিদ তারা বানিয়েছিলেন মসজিদে বনি জুরাইক তার নাম সেখানে গিয়ে তারা আলহামদুলিল্লাহ আমল শুরু করে দিলেন এরা কয়জন ছিলেন কোন রেওয়াইতে বলা হয় এরা ছয় জন ছিলেন আর কেউ কেউ বলেছেন এরা জন ছিলেন এবং পরবর্তী পর্যায়ে এই এক বছর পার হয়ে গেল এর পরে তারা দ্বিতীয় বছর আসলেন নবতের আগের বারোতম বছর লাস্ট ওয়ান ছিল তম বছর এবার বারোতম বছরে তারা আরো কিছু লোক আসলেন এবার প্রায় ১২ জন ওই গ্রুপের মধ্যে আছেন আগের গ্রুপের বেশ কয়েকজন আছেন নতুন আরো কিছু যোগ দিলেন এরা এসে নবী করিম সালাম তাদের সঙ্গে আকাবার মধ্যে মিনার মধ্যে দেখা করলেন মিনার যে বড় পাথর মারার জায়গা যেটা আছে মক্কার কাছের সেখানে রাতের বেলা অন্ধকারে তিনি তাদের সঙ্গে কথাবার্তা বললেন এবং সেখানে তাদের সঙ্গে তিনি বায়াত করলেন এটাকে বলা হয় প্রথম বায়াতুল আকাবাল উলা। এই বারোতম বছরে তিনি বায়াত করলেন শপথ করলেন এই শপথের মধ্যে তিনি তাদেরকে ইসলামের দিকে কবুল করলেন আল্লাহ দিকে নিয়ে আসলেন এবং তাহিদের কথা তাদেরকে তিনি গ্রহণ করাই দিলেন এরপরে বারোতম বছর বায়াত করে যারা ফেরত চলে গেলেন তারা মদিনাতে গিয়ে এবারে ওই মসজিদ যেটা ছোটখাটো টেম্পোরারি করেছিলেন সেখানে তিনি জুম্মা নামাজ পড়ার জন্য তাদেরকে নির্দেশ দিয়ে দিলেন এবং তাদের কবিরা নামাজ পড়ালেন এবং এক পর্যায়ে পেছন দিয়ে তিনি মোসা বেবিন ওমায় রাজি পাঠালেন তাদের শিক্ষক হিসাবে মদিনায় ওই মসজিদে তাদেরকে তালিম দেওয়ার জন্য এটা আমরা ইনশাল আগামী সপ্তাহে শুনবো বিস্তারিত হিজরতের আগের এই প্রস্তুতির ঘটনাগুলো হিজরতের জন্য কিভাবে ক্ষেত্র তৈরি করেছে এবং বায়াতুল আকাবা সাহিয়া দ্বিতীয় বায়াত কিভাবে হয়ে যায় তারপরে হিজরাত হিজরতের ফাইনাল ডিসিশন হয়ে যায় আগামী সপ্তাহে আমরা শুনবো ইনশাল তালা